সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলায় এই আয়োজনে যারা আমাদের সাথে শেয়ার করছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় করণীয় বর্জনীয় নিয়ে আমরা যখন কথা বলছিলাম সেখানে আমরা যেই পর্বে আলোচনা করছি সেটি হলো একজন আদর্শ মুসলিম তার রব তার প্রতিপালকের সাথে তার যে সম্পর্ক হবে সেই সম্পর্কের ক্ষেত্রে করণীয় কাজগুলো নিয়ে আলোচনা করছিলাম সে সম্পর্কের ক্ষেত্রে করণীয় প্রথম যে পয়েন্টটি আমরা আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে সে নিরঙ্কুশ তৌহিদকে খালেদ তৌহিদকে বাস্তবায়ন করবে এবং পরিপূর্ণ ইমানকে তার জীবনে বাস্তবায়ন করবে নিরঙ্কুশ তৌহিদ ও খালেস খালেজ তৌহিদ ও পরিপূর্ণ ইমানকে বাস্তবায়ন করার জন্য তার করণীয় কিছু বিষয় আমরা তুলে ধরেছি সেখানে গত পর্বে আমরা আলোচনা করেছি কয়েকটি পয়েন্ট আজকের পর্বে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে আল্লাহর নিদর্শন সমূহকে সে সচেতনভাবে চিন্তা করবে এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে ইমানদার ব্যক্তিগণ আল্লাহ হাবুল আলমিনের যে নিদর্শনগুলো আছে যেগুলো আল্লাহ হাবুল আলমিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে অনেক আয়াত অনেক নিদর্শন আল্লাহ তালার আছে সে আয়াতগুলো যখন চিন্তা করবে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে এর মাধ্যমে তার সত্যিকার আল্লাহ হাবুল আলমিনের মহত্ব এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে উপলব্ধি করতে পারবে খালেজ তৌহিদকে তার জীবনে বাস্তবায়ন করার জন্য এবং ইমানকে পরিপূর্ণতা দান করার জন্য তাকে আল্লাহ রাবুল আলমিনের নিদর্শনগুলো অত্যন্ত সচেতনভাবে এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে এবং সেগুলো থেকে তার জীবনে শিক্ষা নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা من ইমরান এর 190 নম্বর আয়াতে এই বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াختিলাফিল লাইলি ওয়ান-নহার লা আয়াতি লিল আলবাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই আসমানসমূহ এবং জমিন সৃষ্টির মধ্যে ওয়াক্তিলাফিল লাইলি ওযান আয়াত সমূহ রয়েছে ব্যক্তিদের জন্য। যাদের বুদ্ধি আছে যাদের বিবেচনা শক্তি আছে তাদের জন্য এর মধ্যে আয়াত রয়েছে নিদর্শন রয়েছে আল্লাহ আলমিন জানিয়ে দিয়েছেন কারণ যারা সত্যিকারভাবে বুদ্ধি রাখে সত্যিকারভাবে যাদের বিবেচনা শক্তি রয়েছে তারা এই আয়াত এই নিদর্শনগুলোকে উপলব্ধি করে আল্লাহ হাবুল আলমিন তৌহিদকে তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হবে এই জন্য আল্লাহ সুবাহ বলছেন যে এদের জন্য এখানে নিদর্শন রয়েছে আমাদেরকে আয়তের মাধ্যমে আল্লাহ সুবাহ অনুপ্রাণিত করছেন যাতে করে আল্লাহ হাবুল আলম এই নিদর্শনগুলো আমরা অত্যন্ত সচেতনতার সাথে আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি এগুলো সম্পর্কে চিন্তা গবেষণা করি আর এই চিন্তা গবেষণার পরপর আমরা এগুলো থেকে নিজেদের জীবনের জন্য শিক্ষা গ্রহণ করি যদি আমরা সত্যিকার এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এইগুলোকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারি তাহলে আমরা আমাদের জীবনে তৌহিদকে বাস্তবায়ন করতে পারব এবং তৌহিদ পন্থী হতে পারব এরপরে ছয় নম্বর যে পয়েন্টটি তৌহিদুল খালেসকে আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করার জন্য সেটি হচ্ছে সার্বক্ষণিক আল্লাহ তালার ক্ষমতা কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ও পর্যবেক্ষণকে উপলব্ধি করবে তৌহিদকে বাস্তবায়ন করবেন ইমানকে পরিপূর্ণতা দান করবেন আল্লাহ রব্বুল আলমীর ক্ষমতা তার কর্তৃত্ব তার শ্রেষ্ঠত্ব এবং পর্যবেক্ষণকে সার্বক্ষণিক করতে হবে আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন যে মহান ক্ষমতার অধিকারী তিনি সব কিছুর উপর ক্ষমতাবান ওই কদির তিনি সমস্ত কিছুর উপর সব কিছুর উপর ক্ষমতা রাখেন ফা উল্লি মায়ুর তিনি যা ইচ্ছা পোষণ করেন তাই করেন সুতরাং আল্লাহ রাবুলের ক্ষমতা এবং কর্তৃত্বের বিষয় তিনি সুবাহন তালা কোরআন ক্যিমের মধ্যে বলে দিয়েছেন কোরআন এর মধ্যে আল্লাহ সুবাহ বলেন উপলব্ধি করতে পারেনি তাদের সকলকে বলা হচ্ছে তারা আল্লাহর মর্যাদা অনুযায়ী তাকে মর্যাদা দিতে পারেনি তার যে শ্রেষ্ঠত্ব রয়েছে মহত্ব রয়েছে বড়ত্ব সেই শ্রেষ্ঠত্ব মরত্ব মহত্বকে সত্যিকার ভাবে উপলব্ধি করে আল্লাহ রব্বুল আলমিনের মর্যাদা সাপ্যুস্ত করতে পারেনি যদি পারত তাহলে আল্লাহ রব্বুল আলমিন মর্যাদার বিষয়টি তাদের কাছে প্রশ্নবিদ্ধ হতো না এটা নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করতো না যদি পারত তাহলে আল্লাহ রব্ুল আলমিনের মর্যাদাকে হিয় করে তারা মানুষের কাছে ধর্ণা দিত না মানুষের কাছে চাইতো না মানুষের কাছে তারা দোয়া করত না কবরের কাছে কি তারা চিন্তা করত না কবরের কাছে গিয়ে পরিত্রাণ কামনা করতো না অথবা কোন ব্যক্তির কাছে তার শ্রেষ্ঠত্ব বড়ত্ব হচ্ছে এই যে তিনি যে কত মহান সেটি উপলব্ধি করবে এভাবে যে ওয়ালুদি আন এই বিশাল এই পৃথিবী পরিপূর্ণ এই পৃথিবী সবকিছুত্বের বিষয়টি তিনি এই আয়াতের মধ্যে তুলে ধরে বান্দাদেরকে আল্লাহ রবিনের মর্যাদা যাতে তারা দিতে পারে মর্যাদা তারা উপলব্ধি করতে পারে এবং এই মর্যাদার ক্ষেত্রে তারা সার্বক্ষণিক হতে পারে إذن الله <سؤال> رب العالمين تعد لكي بي شرد ديشتاكو شنكر چل جي والأرض جميعا قبضته يوم القيامة قيامة للدين شمستو برثم شاب كيچو الله رب العالمين لأيك مشجد يشل والسماوات مطويات بيامينه ايبون السماوات ياسمان شمو هو تني قيامة للدين مطويات بيامينه এগুলোকে আল্লাহ হাব্বুল আলমিন তার ডান হাতে ভাঁজ করে নেবেন কত বিশাল এই আসমান কত বিশাল এই পৃথিবী এটি আল্লাহ হাবুল আলমিনের কাছে তার এই শ্রেষ্ঠত্বের বিষয়টি সত্যিকার ভাবে বান্দা যদি সার্বক্ষণিকভাবে উপলব্ধি করতে পারে তাহলে ওই বান্দা সত্যিকার অর্থে আল্লাহ হাব্বুল আলমিনের তিতকে তার জীবনে বাস্তবান করতে পারবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এই আলোচনার মাধ্যমে আমরা প্রথম যে পয়েন্টটি সেই পয়েন্টটি আমরা ক্লোজ করতে চাই সেই পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে আল্লাহ রব্বুল আলমিনের অঙ্কুশ তা ও বাস্তবায়ন করবে এবং তার ইমানকে সে পরিপূর্ণতা দান করবে এটি হল আদর্শ মুসলিমের আল্লাহ রব্বুল আলমিনের সাথে যে সম্পর্কের জন্য করণীয় কাজ সেক্ষেত্রে সে সচেতন হবে সতর্ক হবে শক্তিশালী ইমানদার হবে দুর্বল ইমানদার হবে না অসচেতন হবে না এবং অসতর্ক হবে না গাফেল অমনোযোগী হবে না কারণ গাফেল অমনোযোগী হলে শয়তান এবং শয়তানের দোষরদের কাছে সে পরাজিত হবে আর শক্তিশালী না হয় দুর্বল হলে সে আল্লাহ রব্বুল আলমিনীর বিধান পালনের ক্ষেত্রে অক্ষম হবে আল্লাহ রব্বুল আলমীর বিধান শেষ পালন করতে পারবে না আল্লাহ রবুল আলমিনের হকগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে না এই আমরা একজন সত্যিকার ইমানদার ব্যক্তির আদর্শ মুসলিম ব্যক্তির আল্লাহ রব্ুল আলমীর সম্পর্কের ক্ষেত্রে প্রথম যেই করণীয় সেই করণটি আলোচনা করলাম আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনীর সাথে সম্পর্ককে নিবিড় করার জন্য সম্পর্ককে মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য দ্বিতীয় যে করণীয় রয়েছে সেই দ্বিতীয় করণীয়টি আলোচনা করব দ্বিতীয় করণীয় হচ্ছে সে ব্যক্তি আল্লাহর নির্দেশের অনুসারী অনুগত হবে আল্লাহর নির্দেশের অনুগত অনুসারী না হয় আল্লাহ রব্বুল আলমিনীর সাথে সম্পর্ক নিবিড় করার করে সুযোগ নেই আল্লাহ রবুল আলমিনের সাথে সম্পর্ককে খুব মজবুত করতে পারবে এটি আদৌ আশা করা যায় না আল্লাহ রবিনের নির্দেশের অনুসারী অনুগত হওয়ার জন্য একজন আদর্শ মুসলিমকে একজন আদর্শ ইমানদার ব্যক্তিকে নির্মুক্ত কাজগুলো নিচে যে কাজগুলো আছে সেই কাজগুলো তাকে করতে হবে এক নম্বর পয়েন্ট প্রথম বিষয় হচ্ছে এই আল ইস্তামাকুল आल्लाह रब्बुल आलमी हुकुमेर का निशर भावे एकेबारे निश्तभ अल्लाहबुल आलमी हुकुमर का निजे के आत्मसमर्पण करते आल्ला रबुल आलमी हुकुम के विधान के जेटी आल्लाहबुल आलमीन बान्दा के पालन करते निर्देश दिए से हुकुम एवं विधान के अल्लाह रब्बुल आलमीन बंदा निसशर भावे मेरे निबे से पालन करार এটাই আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি তখন পর্যন্ত ইমানদার হতে পারবে না পর্যন্ত তার প্রীতি তার মনের ইচ্ছা আমি যা নিয়ে এসেছি তার অনুসারী না হবে তার অধীনস্থ না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ইমানদার হতে পারবে না রাসুলসল্লাহ আলী ইসলাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলোর অনুগত না হয় কোনো ব্যক্তি সত্যিকার ইমানদারই হতে পারবে না তাই আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো এই আল ইস্তাম মুশর্তভাবে আল্লাহর বিধানের কাছে নিজেকে চোপে দিতে হবে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে এই হাদিসটি ইমাম নবীর রহমতুল্লা বন্য করেছেন এবং তিনি হাদিসটিকে হাসান বলেছেন সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির আসুন বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ একটু পর ফিরে আসছি सरल पथे आसन गे शय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 কাল রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলা আবু উমামা বাহেল বর্ণিত রসুল্লাহ বলতেন তোমরা কোরআন তেলাওয়াত করবে কারণ পবিত্র কোরআন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 রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রংধনুকে ধনুকে কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা জীবনের করব ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের পরবর্তী অনুষ্ঠান বাংলায়।। সুপ্রিয় দর্শক বৃহত্তির পর ফিরাম আবার আলোচনায় আমরা বলছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রবুল আলমীর সাথে তার সম্পর্ককে মজবুত ও শক্তিশালী করার জন্য তাকে আল্লাহর নির্দেশের অনুসারী হতে হবে আল্লাহ নির্দেশের অনুগত হতে হবে অনুগত হতে হলে যে কাজগুলো তাকে করতে হবে সেগুলোর প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহর তাকে আত্মসমর্পণ করে যেতে হবে এই জন্য আল্লাহ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন সেটাকে আমাদের দেশটি আকর্ষণ করেছেন সুরা নিস পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন এই বিষয়টি স্পষ্ট করেছেন এইভাবে আল্লাহর সব তারা আসাদ করেন حتى يحكموك في ما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله تعالى বল فقال وربك لا يؤمنون اپنا প্রতিপালকের শপথ তারা ईमानदार হতে পারবে না حتى يحكموك في ما شجر بينهم যতক্ষণ পর্যন্ত তারা ईमानदार হতে পারবে না যতক্ষণ আপনাকে তারা গ্রহণ না করবে শুধু আপনাকে বিধানদাতা হিসেবে গ্রহণ করবে ফয়সলাকারী হিসেবে গ্রহণ করবে এতটুকুই তাদের জন্য যথেষ্ট না এরপর আপনি যে ফসলা দিবেন। আপনি যে বিধান দেবেন আপনি যে হুকুম দিবেন সেই হুকুমের ক্ষেত্রে তারা তাদের অন্তর মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা বোধ করবে না তাদের অন্তর মধ্যে যে এইটা তো হলো না এই বিচারটা তো সুন্দর হল না এই ধরনের কোনো সংকীর্ণতা তাদের অন্তর মধ্যে তারা পাবে না কোন সংকীর্ণতা তারা বোধ করবে না ওয়াইউসাল্লিম ইসলিমা এবং আপনি যে বিধান দিবেন সেই বিধানকে পরিপূর্ণ চিত্তে তারা মেনে নিবে অত্যন্ত আন্তরিকতার সাথে সেটাকে মেনে নিবে সম্পূর্ণরূপে মেনে নেবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে আল্লাহ রব আলমিনী বিধানের সামনে আমরা সত্যিকার ইমানদার ব্যক্তিগণ কীভাবে আত্মসমর্পণ করব কোন ধরনের শর্ত সেখানে প্রয়োগ করার কোনো সুযোগ নেই আল্লাহ এবং তার রসুল যে বক্তব্য দিয়েছেন সেটাকে এমনভাবে মেনে নিতে হবে যে সেখানে নিজের অন্তর মধ্যেও কোন ধরনের সংকীর্ণতা অথবা কোন ধরনের ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করার কোন সুযোগ নেই সৌরা আর নূরের একান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাত করেন্লাহিন বলেনদের কথা তো এটাই হবে যে যখন তাদেরকে আহ্বান করা হবে ডাকা হবে আল্লাহ এবং তার রসুলের দিকে তখন মোমিনদের কথা এটাই হবে সিদ্ধান্ত এটাই হবে। মোমিনদের বক্তব্য তিনি যখন তাদের মাঝে বিচার ফয়সালা করবেন তাদের মাঝে যখন কোন সিদ্ধান্ত দিবেন কোন বিষয়ে তাদেরকে হুকুম করবেন তখন তাদের বক্তব্য এটাই হবে যে তারা এই কথা বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম আমরা শুনলাম আনুগত্য করলাম সামে আয়না এটি হচ্ছে ইমানদার ব্যক্তিদের বক্তব্য যখন তাদের সামনে আল্লাহর বিধান আসবে ইমানদার ব্যক্তিদের বক্তব্য যখন তাদের সামনে রসুল সাল্লা উলিয়াল কোন ফাইসালা করবেন ইমানদার ব্যক্তিদের বক্তব্য কোন ক্ষেত্রে যখন রসুল্লাহাম তাদেরকে নির্দেশ দেবেন তখন ইমানদার ব্যক্তিক্ষণ তাদের বক্তব্য হবে সামে আয়না আমরা শুনেছি আমরা শুনলাম এবং অনুগত হলাম সেটা অনুসরণ করলাম মেনে নিলাম এটাই ইমানদার ব্যক্তিগণ বলবে এটাই হচ্ছে সত্যিকার মাধ্যমে এই বিষয়টি মেনে নেওয়া আর যদি সত্যিকার ভাবে ইমানদার ব্যক্তিগণ এই কাজটুকু করতে পারে এই কাজটুকু নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে তাদের পরিণতি হবে এই সুন্দর যেটি আল্লাহ সুবাহ তারা বলছেন ও উফলে হন আর তারাই সত্যিকার অর্থে সফল কাম ব্যক্তি যারা সাফল্যমণ্ডিত হবে সফলতা লাভ করবে যারা সফলতা লাভ করবে এজন্য সফলতা লাভ করতে চাইলে ইমানদার ব্যক্তিগণকে এটি করতে হবে যে আল্লাহ এবং তারাসুলের যে বিধান রয়েছে আল্লাহ এবং তারাসুল যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে যে আমরা আল্লাহর নির্দেশের অনুসারী অনুগত হব সুপ্রিয় দর্শক আমরা যখন বলব আল্লাহ এবং তারাসুলের বিধান এখানে মূলত আল্লাহর বিধান যেটি রসুল সাল্লা সাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেটা আমাদেরকে বুঝতে হবে এখানে আল্লাহ এবং তার রসুল ভিন্ন ভিন্ন বিধান দিয়েছেন যে আল্লাহ এক বিধান দিয়েছেন আর রাসুল বিধান দিয়েছেন ব্যাপারটি এমন নয় বরং প্রত্যেকটি বিধান রসুল আল্লাহ রাবুল পক্ষ থেকে আমাদের কাছে নিয়ে এসেছেন আমরা দেখতে পাই আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর বিধানকে প্রাধান্য না দিয়ে তিনি মানব রচিত বিধানকে মানুষের মন বিধানকে প্রাধান্য দিচ্ছেন এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের অবস্থান রয়েছে এই বিষয়টি যাতে করে আমাদের কাছে স্পষ্ট হয় এবং এই ব্যাপারে আমাদের যাতে বিভ্রান্তি না থাকে এজন্য আমি আল্লাহর বিধানের ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তির যে অবস্থান হবে কীভাবে তিনি প্রাধান্য দেবেন সেই বিষয়টি একটু স্পষ্ট করতে চাই এক নম্বর হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর বিধানকে প্রাধান্য দেবে অন্য কোনো বিধানকে আল্লাহর বিধানের সমকক্ষ মনে করবে না আল্লাহর বিধানের সমকক্ষ সমতুল্য मन करबेंधान के आल्ला विधान से श्रेष्ठ मन करा मन करबें मन कर आदर्श मुस्लिम होते व्यक्ति आल्ला गुल विधान के प्राधान्य दिलना आल्ला विधान सामने अन्न को विधान प्रजोज्य चलते विधान मानी क्षमता रही वास्तवयन जोग्य यह विश्वास कर অন্য কোনো বিধানের আসলে কোনো প্রযোজ্য হওয়ার কোনো ক্ষমতা নেই যে এটাকে বাস্তবায়ন করা যেতে পারে বা এটাও চলে মানে আল্লাহর বিধানের সামনে যদি কোনো আদর্শ মুসলিম ব্যক্তি এই ধারণা করে থাকে তাহলে সে ব্যক্তি আল্লাহর বিধানকে প্রাধান্য দিলেন না তাহলে এই তিনটি পয়েন্ট যদি সত্যিকারভাবে একজন মুসলিম ব্যক্তি তার জীবনে আল্লাহর বিধানের ক্ষেত্রে এই অবস্থান নিয়ে থাকে সেই মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর বিধানকে প্রাধান্য দিলেন কিন্তু যদি মুসলিম ব্যক্তি তার উপলব্ধি তার বিশ্বাস তার চিন্তা চেতনা তার কনসেপ্টের মধ্যে ধারণার মধ্যে যদি এমন কথা এসে যায় এমন চিন্তাধারা এসে যায় যে আল্লাহর বিধান যেটি আছে এটি আল্লাহ নেই বাস্তবায়ন করা যেতে পারে এবং মানব রচিত বিধান যেটি আছে সেটাও চলতে পারে তাহলে সে ব্যক্তি আল্লাহাবীর বিধানকে সত্যিকার অর্থে প্রাধান্য দিলেন না মেজাজের বিভিন্ন অবস্থায় ও আল্লাহর বিধানকে মাথা ফেতে নেবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার অবস্থার বিভিন্নতা রয়েছে কখনও ভালো অবস্থায় কখনও খারাপ অবস্থায় থাকতে পারে কখনো বিপদাপন্ন অবস্থার মধ্যে থাকতে পারে কখনো আরাম আয়ুষের মধ্যে থাকতে পারে এখন আল্লাহর বিধান আছে আল্লাহর গুলামিনী আনুগত্য করছে ভালো অবস্থায় আছে আল্লাহর বিধানকে আর মেনে নেয় না আল্লাহর বিধান অনুসারী হয় না কিন্তু খারাপ অবস্থায় চলে গিয়েছে অসুস্থ হয়ে পড়েছে মহাবিপদের মধ্যে সংকটের মধ্যে পড়ে গিয়েছে দেখা যায় যে আল্লাহর বিধানের আনুগত্য শুরু করে দিয়েছে মেজাজের এই যে বিভিন্ন অবস্থা রয়েছে এই বিভিন্ন অবস্থায় আল্লাহর বিধানের ক্ষেত্রে সে একেবারে আল্লাহর বিধানকে মাথা পেতে নেবে শুধু অসুস্থ অবস্থায় খারাপ অবস্থায় দুরবস্থায় আল্লাহর বিধানকে মেনে নেবে আরাম আয়েশের মধ্যে থাকবে না নাজুনে আমতের মধ্যে থাকবে যখন অট্টালিকার মধ্যে থাকবে সুন্দর অবস্থার মধ্যে থাকবে তখন আল্লাহর বিধানের ক্ষেত্রে বলবে যে না এখন একটু ভালো আছি অসুবিধা নেই আল্লাহর বিধান পালন করার দরকার কি আর আল্লাহ তালা তো এমনি নামত দিয়েছেন এই অবস্থা মূলত একজন আদর্শ মুসলিম ব্যক্তি হবে না তাহলে সে আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর নির্দেশের অনুসারী হলো না আল্লাহ রব্বুল আলমিনের অনুগত হলো না আল্লাহর নির্দেশের অনুসারী এবং আল্লাহর আনুগত্য যদি সত্যিকার তার জীবনে বাস্তবায়ন করতে চায় তাহলে সর্বাবস্থায় তাকে আল্লাহ রব্বুল আলমিনের বিধানের ক্ষেত্রে মাথা পেতে নেবে এবং ভালো অবস্থার মধ্যে সর্বাবস্থায় তাকে আল্লাহ রাখছে মাথা পেতে আল্লাহর বিধানকে গ্রহণ করতে হবে এরপরের পয়েন্টটি হচ্ছে এই যে আল্লাহর আনুগত্য ও অনুসরণের ক্ষেত্রে অন্যের আনুগত্য অনুসরণকে নিশ্চিত করে ফেলবে না আমরা বলতে ছিলাম তার জীবনে আল্লাহ নির্দেশ আল্লাহর নির্দেশের অনুসারী এবং অনুগত হয় সে ব্যক্তি আল্লাহর নির্দেশের ক্ষেত্রে আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহ আব্দুল আলমের আনুগত্যের ক্ষেত্রে অনুসরণের ক্ষেত্রে অন্যের আনুগত্য অনুসরণকে সেই ব্যক্তি যদি মিশ্রিত করে ফেলে তাহলে সে সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য এবং অনুসরণকে সত্যিকার অর্থে মেনে নিল না তাই সেখানে মিশ্রণের কোনো সুযোগ নেই সেখানে অন্য আনুগত্য নিয়ে আসার কোনো সুযোগ নেই আল্লাহর আনুগত্য করলাম কিছু কিছু শয়তানের আনুগত্য করলাম কিছু আল্লাহর আনুগত্য করলাম কিছু ব্যক্তির আনুগত্য করলাম সুপ্রিয় দর্শক আমাদের আজকে আর সময় নেই ইনশাল্লাহ তালা আলোচনা অব্যাহত থাকবে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আলোচনা অংশগ্রহণ করা তফিক দান করুন আজকে এখানে বিদায় নিচ্ছি ও আখর দাও আলহামদুলিল্লামিন আসসালামাইকুম বরহমতুল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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেড আনসেস ডায়ল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায়